আনাস ইবনু মালিক রদিল্লাহতু আল্লাহতে বর্ণিত তিনি বলেন উবায়দুল্লাহ ইবনু জিয়াদের সামনে হুসাইন রদিল্লাহতু আল্লাহ্ন এর মস্তক আনা হলো এবং একটি বড় পাত্রে তা রাখা হল তখন ইবনু জিয়াদ তা খোঁচাতে লাগল এবং তার রূপ লাবণ্য সম্পর্কে কটুক্তি করল আনাস রদিল্লাহতু আল্হ্ন বললেন হুসাইন রদিল্লাহতু আল্লাহ গঠন ও আকৃতিতে নাবী সাল্লাহ আল্লাহ সাল্লাম এর অবয়বের সবচেয়ে সদৃশ্যপূর্ণ ছিলেন তার চুল ও দাড়িতে ওয়াসমা দ্বারা কলপ লাগানো ছিল